তালাকের বিষয়টা নেন ভারত বাংলাদেশ মহাদেশের প্রেক্ষাপটে তালাক দিতে গিয়ে আল্লাহ বলছেন একটা একটা করে দাও বলছেন ওকে রাখবো না আবার এক একতালা কিসের একসাথে তিন একসাথে তিন আল্লাহ বলছেন একটা করে দাও তালাক ও তান দুইবারে দিবে প্রথম এই দুবার ফিরাতে পারে যেন দুইবার আল্লাহ মার্রাতান কেন বললেন হ্যাঁ রতন এই জন্য দুই বারে দাও একবার একটা দাও তিন মাস ছেড়ে দাও তিন মাস চিন্তা করো সেও চিন্তা করো তোমার স্ত্রী তুমিও চিন্তা করো না এখন আমি আর তিনের বেশি তালাকের প্রয়োজন নাই তারপরে জাহেল মোর্ঘ এক তালাক দেয় ঘর ভর্তি করে তালাক দেয় এটা আজকালকার জাহেল আরো ওই উমার রাজিয়া তালাহ আমিরুল মামিনাই এরকম তালাক দুই তো হ্যাঁ লাখ লাখ তালাক মেয়া তো তালকা মানুষরা এই বিষয়টাই তাড়াহুড়া করা শুরু করেছে যে একদিনে স্ত্রীকে চিরকাল বিদায় করব। ঠিক আছে তাহলে আমার মনে হচ্ছে এদের ওপরে তিনটা কি বাস্তবায়ন করে দি রাস্তা আছে হ্যাঁ ছিল না এটা বিদাতির আবিষ্কার করেছে আরে সেটাই যদি হয় তোমাদের মত যে তিন তালাক তিন তালাক ওমার রাজি আল্লাহ জামানার ওই ফটোয় নিলাম আর সেটাই কেমন পর্যন্ত চালালাম হ্যাঁ নবিসের জামানায় কি ছিল সেটা দেখলাম না সাহেবের হাদিসে না করিয়ে হ্যাঁ ভাড়া এটা পাঠা দিয়ে ইসলামী জাহিজ নেই এটা তো আর যুগে ছিল না ছিল হিল্লার হালালের যুগে ছিল না এটা তোমরা কি করে আবিষ্কার করলে ফতুয়া নেমে উমারের তালাক। তার সেটা পানিশমেন্ট ছিল এটাকে বলা হয় তাজির ই ফতুয়া আর ছিল কিন্তু সেটা যদি নাও মানে এর উপরে একমত হয়েছে ধরে ঠিক আছে তোমাদেরটা ঠিক তো হিল্লার বিয়ে কোথায় ফিরলে হ্যাঁ আর হিল্লাটা আমাদের যে ঠিক আছে এখন হালাল তো না কি করবি দেখ কোনো বন্ধু বান্ধব আছে কিনা বা কোনো মোল্লা হুজুর আছে কিনা মসজিদের মোল্লাটাকে বলে যাকের জন্য বিয়ে করে সকালবেলা যেন তালাক দিয়ে দেয় ব্যবিসার নয় এটা এটা কি শিয়াদের রাফেজদের নেহে মোতা নাই বল তো কাহে মোতা ওরা একমাস দুই মাসের জন্য তিন দিনের জন্য এক ঘন্টার জন্য যেটা আছে যে তিন তালাক যদি হয়ে গিয়ে থাকে তাহলে তিন তারাক হলে চিরদিনের জন্য হারাম হাত্তা তান গায় তারপরে যে কোনো মানুষ যে যেকোনো পুরুষ পাইগাম দেবে আর পাইগাম দিয়ে বিবাহ হবে বিবাহ করবে তাকে চিরকাল রাখার জন্য যতদিন দুনিয়ায় থাকবে রাখার জন্য বিয়ে করবে তারপরে তার সাথে সংসার চললো না সেই জন্য সে ছাড়লো ছেড়ে এই তাহলে আবার ছুটে যখন আসলো তালাক হয়ে আসলো বাবার ঘরে তখন সারা দুনিয়ার যে কোনো মুসলিম পুরুষ পাইগাম দিতে পারে তুমি আগের স্বামী ছিলে তোমার কোনো দখল নেই তুমিও একজন হ্যাঁ ক্যান্ডিডেট হইতে পারো এটা ইসলামের রয়েছে কিন্তু এই হালালা তৈরি কোথায় রয়েছে বুঝছেন তো এই তাড়াহুড়া ওকান আল ইনসান আজুলা তাড়াহুড়া করার কারণে আজকে হালালা আর হিল্লার এ নাজাইজ আর নোংরা